98.3 रोमांचको विशेष निवेदन सन्डे ससपेंस आज अपन ताराशंकर बंदोपाध्याय लेखा छलना ताराशंकर बंदोपाधायर जन्म है जुलई आठार्टानबी साले बीरभूम जिलार लाभपुर সেন্ট জেভিয়াস কলেজে পড়ার সময় রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ করেন তিনি মোট গ্রন্থের সংখ্যা প্রায় একশো তিরিশটি আরোগ্য নিকেতন গ্রন্থের জন্য সাহিত্য একাডেমি ও রবীন্দ্র পুরস্কার পান গণদেবতা উপন্যাসের জন্য উনিশশো সাতষট্টি সালে পেয়েছেন জ্ঞানপীঠ ভারত সরকার তাকে পদ্মশ্রী ও পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন উনিশশো একাত্তর সালের চোদ্দই সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয় রেডিও মির্চিদ সানডে সাসপেন্সে ये प्रथम ताराशंकर कहनी आनंद पब्लिशर्स प्रकाशित निर्वाचित भूतर गल्प बल्पे जे अलौकिक घटनार बर्णना आखकर सहित्य सृष्टिर उपादान मात्र कोकम कूसंस्कार के प्रश्रय लक्ष्य नए सब श्रोतर कथा चिंता गल्पे सामान्य दो एक पर प्रधान चरित्र लेखक नितई और पाणी पाठे मीर और शुरू हो ভুলও কে জানো ভুল মানুষ নয় ভুলো কুকুরও নয় ভুলো মানে ভ্রান্তি যা ভোলায় মিথ্যে ভুলে ভোলায় আমাদের দেশে বলে ভুলো হলো একরকম ভূত ব্রহ্মদৈত্য মামদ শাঁকচুন্নি গোদানা গলায় দড়ের মতো এও একরকমের ভূত নিশির নাম অনেকে জানে ভুলো অনেকটা নিশির মতো কিন্তু নিশি ডাকে ভোরবেলা কি মাছ ভুলোর খেলা কিন্তু সবসময় তবে ঠিক সন্ধের পর থেকে একটু অন্ধকার হলে ভুলোর খেলা জমে ভালো নিশি ভূত বা পেতনির সঙ্গে মিল এর অনেকটা তফাৎ নিশি ডাকে ঘুমের মধ্যে আর ভুলোর খেলা জাগ্রত মানুষের সঙ্গে হয়তো কেউ সন্ধ্যেবেলা যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে ভাবছে কোনো বন্ধুর কথা কি আপনজনের কথা হঠাৎ এক সময় সেই বন্ধু তার সামনে এসে দাঁড়ালো বলল এই যে এই যে সে বললে তুই আরে তোর কথাই তো ভাবছিলাম যে হ্যাঁ রে তাই তো এলাম এখন আয় আমার সঙ্গে আয় মানুষটার মনেও হবে না যে বন্ধু হঠাৎ কর থেকে এলো হয়তো তখন আসল বন্ধু দশ বিশ মাইল কি একশো মাইল দূরে রয়েছে সে কথা লোকটি জানে তবুও তার মনে সেই প্রশ্নই জাগবে না এ হলো ভুলোর মায়া সে বিগলিত হয়ে যাবে তাকে দেখে এবং মুহূর্তে মন্ত্র মতো তার পিছনে পিছনে চলবে ভুলও চলবে পথ ছেড়ে অপথে বিপথে খানা খন্দ কাঁটা খোঁচা ভরা জায়গার উপর দিয়ে মায়ায় ভোলা মানুষটার মনে সে কথা একবারও উঠবে না সে জিজ্ঞাসাও করবে না যে এদিক দিয়ে কোথায় চলছিস ভাই মনে তখন ঘোর লেগেছে তার সে চলবে মুখ বন্ধ করে তারপর তারপর মানুষটার দেহ হয়তো পাওয়া যাবে কোনো খানা মধ্যে নয়তো কোনো নদীর দহে নয়তো কোনো উঁচু জায়গার নিচে একটা পাথরে মাথা ছেঁচে পড়ে থাকবে লোকটা ভুলো ভূতের সঙ্গী হয়ে গেল এরপর থেকে তার বাসা হল যে জায়গায় এসে মরেছে সেই জায়গায় আর ভুলও ফিরে গেল আপন জায়গায় রাতে দুজনে মাঠের মধ্যে খুঁজে বেড়াতে লাগলো আর কাকে সঙ্গী করা যায় আর না হয় রাতে মাঠের মধ্যে নাচতে গাইতে লাগলো হায় কি মজা হায় রে ভুলের খেলা মজার খেলা খেলবি যদি আইরে ফুসমন্তর ভুল ভুলিয়া জাবিরে সব দুঃখ ভুলিয়া এমনই ধরনের গান গানটা অবশ্য আমি আন্দাজ করে লিখলাম কারণ কি গান যে তারা গায় সেটা তো আমি কানে শুনিনি তবে হ্যাঁ ভুলো ভূতে লোককে ভুলিয়ে নিয়ে যাচ্ছে এ আমি দেখেছি আরে বাপ সে কি কাণ্ড ভুলোয় ভুলিয়ে নিয়ে যাচ্ছে একশো লোক ভুলো লাগা লোকটাকে ধরবার জন্য ছুটেছে কিন্তু তাকে কিছুতে ধরতে পারছে না ভুলো দেখছে লোকে দেখেছে তার কাণ্ড ছুটে আসছে ওকে ধরে জোর করে আটকাবার জন্য লোকটা সোজা ছুটলে ধরে ফেলবে সুতরাং ভুলোভূত তখন এঁকে বেকে ছুটতে লাগলো সোজা চলছে হঠাৎ ডাইনে বেঁকলো তারপর আবার বাঁ তারপর আবার বাঁ তারপর বাঁ কখনো ভাই একেবারে উল্টো মুখে আর তার পেছনে ভুলো লাগা মানুষটা ঠিক সেই পথে তেমনি করে এঁকে বেঁকে ছুটতে লাগলো ফলে যারা পিছন থেকে ধরতে আসছে তারা কিছুতেই তাকে ধরতে পারছে না অবশেষে ভুলো ভূত একটা গাছে মিলিয়ে গেল কি সামনে নদী পড়ল তার মধ্যে ডুবলো পিছনের ভুলো লাগা লোকটাও গাছে ধাক্কা খেয়ে মরল নয়তো নদীতেই ভুলোর সঙ্গে ডুবলো কখনো কখনো লোকে ধরে ফেলে কিন্তু তাতেও বিপদ লোকটা তো ততক্ষণ সব ভুলে গেছে মা বাপ স্ত্রী সব ফ্যাল ফ্যাল করে থাকে এটা আমি চোখে দেখেছি তারই কথা বলছি তোমাদের একেবারে হুবহু সত্য আগাগোড়া বানানো নয় সেই জন্য এই কাহিনীর মধ্যে যে আমি বলে লিখছে সে আমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাড়ি লাভপুর ঘটনাটা অনেক দিনের বলি শোনো ইংরেজি উনিশশো সাল আমি তখন লাভপুর ইউনিয়নে বোর্ডের প্রেসিডেন্ট সেকালে ইউনিয়ন বোর্ড ছিল এখন উঠে গিয়ে পঞ্চায়েত হয়েছে পাঁচ সাত কি নদশখানা গ্রাম নিয়ে ইউনিয়ন বোর্ড লোকের উপর ট্যাক্স করে সেই ট্যাক্স আদায় করে চৌকিদারদের মাইনে দেয় আর যা বাড়তি থাকে তা থেকে করে কিছু গ্রাম্য রাস্তাঘাট কিছু পানীয় জলের জন্য কুয়ো আর দেশে তখন প্রচন্ড ম্যালেরিয়া তার জন্য সরকারের কাছ থেকে পাওনা সিনকোনা ট্যাবলেট বিতরণ করে ডোবাই ক্যারোসিন দেয় মশার ডিম সাহিত্যিক নই তখন দেশের দেশের কাজ করি করি। কংগ্রেস বাসনা সেবা করব। দেশ স্বাধীন করব। তার সুবিধের জন্য ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হয়েছি কিছু কাজ তো করা যায় এ থেকে আমার বয়স তখন একত্রিশ রাস্তাঘাট করায় তার সঙ্গে এই মালেরিয়া নিবারণের কাজটা নিয়েছি মশা মারতে হবে মশা দূর হলেই মালেরিয়া যাবে কারণ মাছি যেমন কলেরার বীজ ছড়িয়ে বেড়ায় তেমনি অনফিলিস মালেরিয়ার বিষ ঢুকিয়ে দেয় মানুষের দেহের রক্তে সে সময় গুরু গুরুসদয় দত্ত ছিলেন জেলার ম্যাজিস্ট্রেট মশা মারবার জন্য তিনি একটা নতুন সহজ পন্থা আবিষ্কার করেছেন তখন আগে জঙ্গল সাফ করে ডোবাই কেরোসিন দিয়ে মশা মারবার উপায় আমাদের জানা ছিল কিন্তু সে প্রায় কামান দেগে মশা মারার মতো ব্যাপার গ্রাম অঞ্চলে কত জঙ্গল পরিষ্কার করবে কত খানা ডোবায় কেরোসিন দেবে সেই খরচের টাকাই বা কোথায় দত্ত সাহেব পথ বের করেছেন সহজ পথ কামান না বন্দুক না লাঠি না মশাও তোমাকে মারতে হবে না তুমি টোপা ডুঁরুলি বা পানা নির্মূল করে ফেলো তাহলে আনোফিলিস ঝাঁক বন্দি থাকলেও ওদের কামড়ে ম্যালেরিয়া হবে না ওই টোপা পানার রস খেই আনোফলিস মশার ভিতর ম্যালেরিয়া জন্মায় তখন সে কাউকে কামড়ালে তার ম্যালেরিয়া হয় দত্ত সাহেব নিজে উৎসাহী হয়ে দল বল জুটিয়ে পুকুরে ডোবায় নেমে টোপা পানা করে দৃষ্টান্ত স্থাপন করে কাজ শুরু করেছিলেন টোপা তুলে তার চারপাশে খড়কুটো দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতেন প্রথম একদফা অনেক লোক লাগিয়ে গ্রামের যে সব পুকুরে টোপাপানা ছিল তা সব তুলে দিয়ে পুড়িয়ে ব্যবস্থা করা হলো যে নিয়মিতভাবে দুজন করে লোক কাজ করবে প্রতি গ্রামে যাদের কাজ হবে পুকুরগুলো ঘুরে ঘুরে দেখা আর একটা দুটো যেমন দেখা যাবে অমনি তুলে ফেলা লাভপুরের এই কাজের জন্য দুজন বাউড়ি জোয়ানকে রাখা হয়েছিল নিতাই এবং পাড়ে নিতাই এর নাম তোমাদের সোনা নাম কিন্তু পাড়ের নাম পাড়ে অর্থাৎ পাণ্ডে কেন তার অর্থ বলবো কি আমিও ঠিক জানি না পাড়ে বাউড়ি সে আজ বেঁচে নেই কিন্তু নিতাই আজও আছে বুড়ো হয়েছে এরা দুজনে ছিল বন্ধু খুব কড়া খাটুনি তারা খাটতে নারাজ ছিল চাষ করত না হালকা কাজ খুঁজে বেড়াতো। এবং তার জন্য মজুরি তারা কম হলেও আপত্তি করতো না এই গ্রাম ঘুরে এখানে ওখানে ডুরুলি বা টোপাপানা পানা খুঁজে তুলে ফেলার কাজটা তারা খুশি হয়ে নিয়েছিল সকালে উঠে তামাক টামাক খেয়ে দুজনে বের হতো বিড়ি টানত এবং ডুঁড়ুলি দেখলে তুলে ফেলে গাছতলায় জিরিয়ে নিত গান গাইত খাবার বেলা অর্থাৎ বারোটা বাজতে বাজতে চক্কর দেওয়া শেষ করে দেখাবার জন্য কিছু ডুড়ুলি গামছায় বেঁধে নিয়ে বাড়ি ফিরত জল খেয়ে ঘুম আর আড্ডা বিকেলে চারটের পর স্নান করে টেড়ি কেটে কিছু মদ খেয়ে আসতো ইউনিয়ন বোর্ড অফিসে ডুঁড়ুলিগুলো দেখিয়ে ফেলে দিত গর্তে মাটি চাপা দিত পর ইউনিয়ন বোর্ডের খাতায় বুড়ো আঙ্গুলের ছাপ দিয়ে প্রত্যেকে ছ আনা পয়সা ট্যাঁকে গুজে মদের দোকানে গিয়ে আনা দুই তিনের পচায় মদ খেয়ে টলতে টলতে বাড়ি ফিরত আমি তখন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের চেয়ারে বসে থাকতাম পয়সা কুড়ি দিয়ে সকলকে বিদায় করে আমিও ফিরতাম বাড়ি বন্ধুরা বসে আছেন তখন আসর জমিয়ে তাস খেলছে এরই মধ্যে একদিন উনিশশো সালের শ্রাবণ মাসের শেষ তার আগে মাঠ সবুজ ধানে ভরে ওঠে আষাঢ়ে পোঁতা জমিতে ধান বেশ বড় হয়েছে তা প্রায় উঁচুতে হাঁটুর সমান এবং ঝাড়ে গোছেও বেশ মোটা পুকুর ডোবা নালা নদী জলে টৈম্বুর আমাদের গ্রামের গায়ে দক্ষিণে পূর্বে পশ্চিমে লম্বা রেল লাইনখানে বিস্তৃত ধানের ক্ষেতের উপর কুয়ে নদী কুয়ে তখন কানায় কানায় ভর্তি সেদিন বিকেলে সাড়ে চারটের সময় বোর্ডে গেলাম দেখলাম নিতো বা কানে ফিরব সাড়ে চারটা থেকে পাঁচটা পাঁচটা থেকে ছটা পর্যন্ত আমরা অর্থাৎ সেক্রেটারি এবং আমি বোর্ডের কাজকর্ম সারলাম অপেক্ষা কেবল পাড়ের সে এলে নিতর এবং তার টিপ নিয়ে পয়সা দিয়ে বাড়ি ফিরব ছোটা সময় বললাম কইরে রে পাড়ে এলো কই নিত মদ খানিকটা খেয়েছিল তার ঝোঁকে এবং চুপচাপ বসে থাকায় ঝিমুনিতে সে মধ্যে মধ্যে ঢুল ছিল আমার কথায় সজাগ হয়ে উঠে চোখ কচলে বলল তাই তো মোসাই? কই এলো সে নিশ্চয়ই আসবে বলেছে খুব চিন্তিত হয়ে পড়ল সে কিন্তু আমরা বসে থাকি কতক্ষণ সন্ধে হয়ে আসছে সেক্রেটারি বাড়ি যাবার জন্য উসকুস করছে আমার মনও টানছে তাসের আড্ডায় তবু আরো মিনিট দশেক বসে থেকে বললাম তাহলে টিপছাপ দিয়ে তোর পয়সাটা নিয়ে যা পাড়ের পয়সা বাকি রইলো কাল নেবে তাই নিয়েই সে যেন চিন্তিত মনে উঠে গেল বিড় করতে করতে গেল শালার কাজ দেখো দেখি কথাটা আমার কানে এলো আমরা একটু এগিয়ে গিয়ে সে রেল লাইন ধরবে পূব মুখে ফিরে সোজা এসে উঠবে তাদের পাড়ায় তাদের পাড়াটা আমার বাড়ির দক্ষিণ পূর্বে একেবারে লাগোয়া স্টেশনের গায়ে বাড়ি ফিরলাম তখন অন্ধকার হয়েছে আমার বৈঠকখানায় তখন আলো জেলে বন্ধুরা বসে গেছেন আমিও পাশে বসলাম কিছুক্ষণের মধ্যে থ্রি হার্টস থ্রি নোট রামস এর ডাকের নেশা জমে উঠল হঠাৎ হঠাৎ নেশাটা যেন একটা ঠোক্কর খেয়ে ভেঙে গেল ঠিক দক্ষিণ দিকে একটা গোলমাল উঠল গোলমাল কিসের গোলমাল বৈশাখ জ্যৈষ্ঠে আগুনের ভয় থাকে কিন্তু এটা তো বর্ষাকাল এবং সেবার মতো ভরা ভর্তি জমজমাট বর্ষাকাল আগুন লাগার তো কথা নয় কান লাগিয়ে শুনলাম বহু লোকের একটা আক্ষেপ এবং শঙ্কাপূর্ণ একটা গ্যালোরে গ্যালোড়ি গ্যালোরি গ্যালোরে শব্দ ঠাউর করতে পারলাম না কি গেল গেল বা যাচ্ছে যেন টেনে ছিঁড়ে কিছু চলে যাচ্ছে বা কেউ ছিনিয়ে নিয়ে যাচ্ছে কোলাহলটা কাছে ওই রেললাইনের ধারে আমার বৈঠকখানা থেকে ধীরে পাঁচ ছ মিনিটের পথ দৌড়ে গেলে তিন চার মিনিট লাগে আমরা কেউ বসে থাকতে পারলাম না ওই গেল গেলো শব্দ শুনে সকলে ছুটেই বেরিয়ে এলাম এবং মিনিট দুয়েকের মধ্যে গ্রাম প্রান্তে এসে নজরে পড়ল রেল লাইনের উপর অনেক লোক তারা দাঁড়িয়ে ওই গ্যালোরে গ্যালোরে বলে একরকম হাহাকারি করছে লাইনের ওপারে মাঠে দেখলাম গোটা দুই লন্ঠনের আলো যেন ছুটে ছুটে একবার কখনো ডাইনে কখনো বাঁ আলে মতো লাইনে এসে উঠে দেখলাম বাউড়ি পাড়ার মেয়ে পুরুষেরা লাইন দিয়ে দাঁড়িয়ে ওই হাই হাই করছে বললাম নিতকে ভুলই নিয়ে গেল মানে সে বললো কি নিয়ে চলেছে কেউ পাড়ে কোথায় অর্ধেক বুঝলাম অর্ধেক বুঝলাম না তবু মাঠে পড়লাম সেদিক কখন সোজা কখনো ডাইনে কখনো বাঁ জল আর ধান ভর্তি জমির আলের উপর দিয়ে আলো হাতে যেতে গেলে এমনি হবে আর এতক্ষণ অন্ধকারে থেকে অন্ধকার অভ্যস্ত চোখে দেখলাম কালো কালো মানুষ অন্তত তিরিশ পঁয়ত্রিশ জন কৃষ্ণপক্ষের রাতের অন্ধকারে করছে এবং তার চিৎকার হচ্ছে কণ্ঠস্বর নিতর তা চিন্তা কিন্তু কাকে বলছে दिएपयु नित बे कोजा जान से हावए नीत दुई हाथ बाड़िए धरवार छुटे जान से हारिए जा पाली जा নেতো আর তার কখনো নাগাল পাবে না পেছনের লোকেরা বহু জনে এক সঙ্গে ডাকছে কিন্তু নেতো কালা হয়ে গেছে সে শুনতে পাচ্ছে না অথচ তার ভ্রুক্ষেপ নেই সে যেন সমস্ত পেছনটা চিরদিনের মতো ফেলে চলে যাচ্ছে কি যেন টর্চ ফেললো টর্চের আলোটা নেতোর চিৎকার লক্ষ্য করে ছুটে গিয়ে পড়ল দেখলাম দু হাত বাড়িয়ে ছুটছে আশ্চর্য সে হাত বাড়ানো এবং আশ্চর্য সে তার ঊর্ধ্বশ্বাসেই শুধু নয় দিকবিদিক জ্ঞান শূন্যের মতো ছুটছে জল এবং ধান ভরা মাঠ ভেঙে ছুটছে কখনো বাঁ কখনো ডাইনে কখনো সোজা কখনো কখনো পড়ছে কিন্তু তৎক্ষণাৎ উঠে আবার সঙ্গে সঙ্গে ছুটছে একবারও দাঁড়ায় না আরো আশ্চর্য এই যে পেছনের অনুসরণকারীরা যখন কাছে এসে পড়ছে তখন হঠাৎ আরেক দিকে মেঁকে সে ছুটে যাচ্ছে মাটির মধ্যে দিয়ে জল ভেঙে কাদা ভেঙে অনুসরণকারীরাও প্রাণপণে ছুটছে কিন্তু জলে ধানের মধ্যে নামতে পারছে না তারা তারা আলে আলে ছুটছে ঘুর হচ্ছে ততক্ষণে নেতো আরো গিয়ে যাচ্ছে পেছনের আলোর ছটার প্রতিও তার দৃষ্টি ফিরছে না মানুষটা যেন উন্মাদ মানুষটা যেন দানবের মতো শক্তিশালী হয়ে উঠেছে ব্যাকুলতায় চলছে কিন্তু ঠিক পূর্ব দক্ষিণ মুখে নদীর দহের দিকে রেল লাইন সোজা পূর্ব মুখে এসে একটা দক্ষিণ মুখে মোড় নিয়ে নদীর ওপর ব্রিজ বেঁধে পার হয়ে চলে গেছে আর তার পাশেই প্রকাণ্ড দহ সেই মুখে চলেছে মুহূর্তে মুহূর্তে দূরে চলে যাচ্ছে নিতোর সামনে ভুলো পাড়ের চেহারা ধরে হাওয়ায় ভর দিয়ে ডেকে নিয়ে চলেছে আমরা কেউ দেখতে পাই বা না পাই নিত তাকে দেখছে ওই চলছে নিত ওই ওই হইতো আলো গুলো কাছে গেল এইবার ওকে ধরবে কিন্তু মুহূর্তে নিতোর কণ্ঠ উল্টোমুখী হয়ে ছুটে চলল যা আলো অনেক পেছনে পড়ে গেল দেখতে দেখতে নিতো ছুটেছে পুলের দিকে পুলের উপাশে দহ আর পুলের মুখটা বড় বড় পাথর দিয়ে ঢেকে তারের জাল দিয়ে বেঁধে অন্তত দোতলা বাড়ির সমান উঁচু এবং লাইনের মুখটা লোহার স্পাইক দিয়ে বাঁধা যেন কেউ লাইন ধরে ব্রিজের উপর দিয়ে নদী পার না হতে পারে দহে পড়লেও মরবে নিতো ডুবে পুলে উঠলে হয় জালে পা বেঁধে পাথরে আছাড় খেয়ে পড়ে মরবে নয় ওপরে উঠে ওই স্পাইকে গেথে যাবে নিয়ে গেল নিয়ে ভুলো তাকে ছিনিয়ে নিয়ে গেল তখন আমি রেল লাইনের দক্ষিণে প্রায় মাঠ রাস্তায় সিকিম এবং নিত তখন আরো সিকি বেশি দক্ষিণে নদীর দিকে ক্রমশ ঢালু এবং জলা ধান ভরা ক্ষেতের মধ্যে উন্মাদের মতো ছোটাছুটি করে মিনিটে মিনিটে আরো দক্ষিণে নদীর কিনারের দিকে চলেছে আমি শুনতে পাচ্ছি উঁচু বাঁধে উঠে আছড়ে পড়বে ওই ভুলও সে তাকে নৃশংস ডুবিয়ে অথবা পাথরে আছড়ে মেরে নিঃশব্দে হাসবে পড়ছিল এখানকার গল্প চলিত গল্প এই যে বহুকাল আগে এই মাঠে একজন প্রাচণ্ড বন্ধুর ছদ্মবেশে একজনকে ভুলিয়ে নিয়ে এসে মাঠের মধ্যে হত্যা করেছিল তখন থেকে সেই খুন হওয়া মানুষটি এখানে ভুলো ভূত হয়ে আছে সুযোগ পেলেই আত্মীয় বা বন্ধুর বেশ ধরে অন্য মনস্ক মানুষকে এমনিভাবে ভুলিয়ে নিয়ে গিয়ে মেরে ফেলতে চেষ্টা করে মনে পড়ল আমাদের গ্রামের বাবুকে ঠিক এমনি সন্ধেবেলা তার দাদা যে এসে ডেকে নিয়ে যেতে চেষ্টা করেছিল কিন্তু অন্য মানুষের চোখে পড়েছিল তাই রক্ষা পেয়েছিলেন তিনি তারা তাকে ধরে ফেলেছিল তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন সঙ্গে সঙ্গে তারপর অবশ্য জ্ঞান হয়ে সুস্থ মানুষ হয়েছিলেন কিন্তু কেউ না দেখলে হয়তো তারও বিপদ ঘটত আরো অনেক ঘটনা ঠিক ওই রেল লাইনে একটা মাইল পোস্ট যেখানে পোঁতা আছে ওইখানেই নাকি এই ভুল ওর আত্মা ঘুরে বেড়ায় ওইখানেই নাকি তাকে মেরেছিল বিশ্বাসঘাতকতা করে ভাবছি এমন সময় একজনকে পেলাম শশী ডোম আমাদের ওখানকার বিখ্যাত চোর লম্বা ছিপছিপে মানুষ শশী চুরির জন্য জেল খেটেছে অনেকবার কিন্তু কেউ কখনো তাকে ধরতে পারেনি তিন হাত সামনে থেকে ছুটলে মিনিটে তিন হাত ব্যবধান সাত হাত হয়ে যায় এবং পাঁচ মিনিটে সেটা বেড়ে পঁচিশ হাত এবং তারপরে সে মিলিয়ে যায় এমনই সে দৌড়তে পারে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তাটা রেল লাইনের সঙ্গে সমান্তরাল হয়ে চলে গেছে এবং নদীর ব্রিজের ঠিক মুখটায় একটা অন্যটাকে কেটে চলে গেছে মনে হল শশী যদি সেই দৌড় দৌড়ে যায় তাহলে নিতোর আগেই হয়তো ব্রিজের মুখটা আগলাতে পারে নিতকে যদি ভুলো নদীতে গিয়ে ফেলে তবে হাত নেই रक्षा करते शी शेषा करते दौड़ देना बाबा गाड़ा ब्रीजे ऊपर शशी जो नदी जाभ नहीं তবু দেখ শশী ছুটল এবং শ্রাবণ মাসের মেঘাচ্ছন্ন কৃষ্ণপক্ষের রাতে মিনিট দু মধ্যে মিলিয়ে গেল ছুটবার সময় শশীর হাঁটুদের মটমট শব্দ হতো সে শব্দটাও শুনতে পেলাম না পেছনে পেছনে আমি এবং আরো দু জন শুটলাম তখন আমার ফুটবল খেলার অভ্যেস ছিল দৌড়োতে আমিও পারতাম বয়সও তখন ওই ত্রিশ অন্ধকার রাতে কয়েকটা আলো ছোটাছুটি করছে দিশেহারার মতো ছুটছে সামনে তার ছুটেছে পাড়ের ছদ্মবেশী প্রতিহিংসা পরায়ণ প্রেত ভুল অভূত তাকে আর কেউ দেখতে পাচ্ছে না দেখছে শুধু ওই ভুল ছলনায় মোহগ্রস্ত নিত দুহাত বাড়িয়ে সে এসে ছুটছে তাকে ধরবে তাকে ধরবেই তার কাছে স্থান বিলুপ্ত কাল বিলুপ্ত সব সবকিছু বিলুপ্ত এতগুলো আলো সে দেখতে পাচ্ছে না ডাক সে সে শুনতে পাচ্ছে না। তলায় বুঝতে পারছে ভুল ও ছলনায় তাকে সব ভুলিয়ে দিয়েছে সে হাঁপাচ্ছে হৃদপিণ্ড ফেটে পড়তে চাইছে স্থির চোখ দুটো হয়তো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে তবু তার থামবার উপায় নেই मुहूर्त मुहूर्ते बंधु के धर व्याग्रता उद्यम थम होम बंधुर छद्बेश प्रेत निश्शब्द हासि हेसे बोलते পাথরে চাপ খাবো দুজনে বাপটি চাপটি করে পড়বো পাথরের উপর তারপর দুজনে বসে কত মজা করবো ছুটছিলাম আর ভাবছিলাম পাকা রাস্তাটা রেল লাইনের সঙ্গে সঙ্গে পশ্চিম দিকে বেঁকলো পূর্ব মুখ থেকে দক্ষিণ মুখে সামনে দেড়শো গজ দূরে লাইন আর রাস্তা একসঙ্গে মিশেছে এরপরটা চলে গেছে যদি ওইখানে শশী গিয়ে ভাবনাটা সম্পূর্ণ হলো না অন্ধকার চিরে শশির ডাক শুনলাম শশী ধরেছে আমরা আরো জোরে ছুটলাম গিয়ে দেখলা মানুষের কাছে ভুলো হয় হেরেছে নয় নিতকে নিয়ে খানিকটা নিষ্ঠুর আমোদ করে বা এতগুলো মানুষের ব্যগ্রতা দেখে নদীতে না ডুবিয়ে ওই পুলের বাঁধের ওপর তুলে শশির হাতে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে আমরা যেতে যেতে যে আলো গুলো নিতর পিছনে এতক্ষণ ব্যর্থ ছোটাছুটি করেছে তারা এসে গেল স্থির হয়ে এক জায়গায় দাঁড়ালো আমরা পৌঁছে দেখলাম শশী নিতকে ধরেছে দশ বারোটা আলো চারদিকে তাকে ঘিরে রয়েছে সর্বাঙ্গ জল কাদায় ভরা তার সঙ্গে রক্তের চিহ্ন নিতা প্যাল প্যাল করে তাকাচ্ছে দেখতে দেখতে এলো তার বাবা তার দাদা তার মা স্ত্রী সে বসে আছে সেই ব্যাল প্যাল করে তাকিয়ে কাউকে সে চিনতে পারছে না এবার এলো সত্যিকারের পরে নিত নিত রে নিত তাকেও চিনলো না সে সব ভুলে গেছে নিতর জ্ঞান তাকে ধরে নিয়ে আসা হলো বাড়িতে। নির্বাক বিয়হল নিত যন্ত্রের পুতুলের মতো এলো আমি ডাক্তার দেখাবার কথা ভাবছিলাম কিন্তু তাদের বাড়ি দৌড়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে দেখে সে ভয়ার তো চিৎকার করে পড়ে গেল কিছুক্ষণ পর চোখে মুখে জল ছিটিয়ে তার জ্ঞান ফিরলো তার মা ডাকলো নিত বাবা নিত এবার সারা দিল সাড়া দিলে পাড়ে কোথায় পাড়ের সামনে এসে বললো এই যে আমি তো ঘরেই রয়েছি রে তুইছি রে কেন কিছুক্ষণ তার দিকে তাকিয়ে দেখে বলে তাহলে সে কে অবিকল তোর মতো বলেই শিউরে উঠে চোখ বুঝল অনেকক্ষণ পর বলল বাবুর কাছে পয়সা নিয়ে আমি গেলাম পানু সরিষের বাড়ি মনে করলাম তুই সেখানে গিয়ে জমে গিয়েছিস देख लू जास नख दूढ़ मद रेलि मुखाधाराथर देखल तु बस रही से ठीक तु से, से बोल सला मजार भारि मजार आए बोल क से के मेरे आय कला झापिए लगल दाड़ा दाणा थामलो ए गिलस जल खाव তার মা বলল বাবা ভুলওতে ধরেছিল বাবা খুব বেঁচেছিস রে খুব বেঁচেছিস ওই নিমচের জলের ভুলও রে নিত পণ্ডিতেরা শুনে বলেন ভুলও তো ভূত নয় প্রেত নয় ভুলো ভুল নিতরই মনের ভুল মদের নেশার মধ্যে শুধু পাড়ের কথা ভাবতে ভাবতে আসছিল তার মন থেকে বেরিয়ে এসেছিল পাড়ের একটা কল্পনায় গড়া ছবি সে যত তাকে ধরবার জন্য ছুটেছে ছবিটা তত ছুটেছে ক্রমে উন্মত্তের মতো নীতও ছুটেছে ভুলে গেছে সব কিছু আমিও ভেবেছি যুক্তি তাই বলে মনের কল্পনা যা একাগ্র মনে ভাবে মানুষ তা ঘুমের ঘরে নেশার ঘরে কি চিন্তা যদি খুব গভীর হয় তবে এইভাবেই মানুষ ভুল দেখে ভুল শোনে এই ভুল মনই করায় তোমরা যেন বাহ্যজ্ঞান হারিয়ে এইভাবে পথ হেঁটো না একলা অন্ধকারে শুনছিলেন ভুল ওর ছলনা রচনা তারাশঙ্কর শঙ্কর বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে মীর রেডিও মির্চির সদস্যরা গল্পের সূত্রধার দ্বীপ আবহ আবহসঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পর্ব পরিচালনায় অভিষেক পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী এ কথার পরেও কিন্তু আমার এই जोल सम्पर्शयार बचर खान पर देखे छी एक जन केमनी माइल खानिक पथ हेटे से जान मानुषर हिंसा मानुषोष मानुष के हत्या करेत सेम सूझ पेले भूलिए छुटे नदी दिखे पाथर दिखे पुक ग जलर दिखे और अट्टे से बोल रेडियो मिर्चर तरफ आंतरिक धन्यवाद ताराशंकर बंदोपाधायर परिवारवर्ग के पास थार आगामी सप्ताहे ठीक समय आ रोमाचकर गल्प नहीं हाजिर हो सनडे ससपेंस